তাকে মারতে মারতে তারা মেরেই ফেললো। এর জের ধরে নিহত মুসলিম ব্যক্তির গোত্রের সাথে বন কায়নুকার মারামারি বেঁধে গেল এই তাৎক্ষণিকভাবে প্রেরণ করা হলে তিনি মুহাজির ও আনসারদের সমন্বয়ে সেনা দল প্রস্তুত করে অভিযানে নামলেন মদিনার অস্থায়ী গভর্নর ছিলেন আবুল্বা ইবিনাল মনজির আলহাম তাদের দুর্গ আক্রমণ করে অবরোধ করলেন জানিয়ে দিলেন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 কোন প্রতিরোধ গড়ল না রসুল্লাহ আলিউসালাম আল মনজিরাকে আদেশ দিলেন ইহুদিদের বেঁধে রাখতে মিত্র ও বন্ধু মুনাফিকদের নেতা আব্দুল্লাহ এ উবাই এই দৃশ্য দেখে খুব কষ্ট পাচ্ছিল ইহুদিদের করুণ পরাজয়ের দৃশ্য তাকে খুব পীড়া দিচ্ছিল সে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের সাহাবি আল মঞ্জিরকে আদেশে সরে বলল মঞ্জির ছেড়ে দেওয়াদের মনজির বললেন কি ছেড়ে দেব মানে আল্লাহ রসুল আদেশ করেছেন এদের বেঁধে রাখতে আর তুমি বলছ এদের ছেড়ে দিতে যে এদের বাঁধন খুলে দেবে আমি তাকে হত্যা করব। করবাব পেয়ে এই মদিনা আর তার মদিনা নয় এই মদিনা এখন আল্লাহ রসুলের মদিনা এখানে ইবেন উবাইয়ের কথা চলে না আল সে শেয়ার ঘাটাল না বাধ্য হয়ে রসুল্লাহ সাল্ল আলহামের কাছে গেল ইহুদিদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে লাগল বলল আমার মিত্রদের প্রতি একটি সদয় হন ইয়া রসুল্লাহ রসুল্লাহ আলহাম কোনো সাড়া দিলেন না উবাই দ্বিতীয়বার একই কথা বলল আমার মিত্রদের প্রতি সদয় হন আপনার দোহাই লাগে রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম পেছনা ফিরলেন কিন্তু এবারও কোনো সাড়া দিলেন না ইবিন উবাই মরিয়া হয়ে উঠল সে রসুল্লাহ সাল্লু আলহিসাল্লামের পকেটে আর বর্মের ভেতরে হাত ঢুকিয়ে দিল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 আমাকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিল সাদা কলো সবার বিরুদ্ধে আমার জন্য যুদ্ধ করেছিল আর আপনি তাদের সবাইকে এক সকালে মেরে সাফ করে দিতে চান আমি তো আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোধ করছি রসোল্লাহ আলিহাস্লাম বললেন ঠিক আছে তবে তারা তোমারই থাকবে আবদুল্লাহ ইবিন উবায়ের চাপাচাপিতে রসল সাল্লু আলিহাস্লাম তাদেরকে ছেড়ে দিলেন হত্যা করলেন না তবে মদিনা থেকে বের করার আদেশ দিলেন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 রসুল্লা সাল্লা আলিম মুনাফিকদের নেতা আব্দুল্লাহ খুব বিচক্ষণ আচরণ করেছিলেন উবাই একটা সময়ে প্রকাশ্যে ইসলামের শত্রুতা করত কিন্তু বদযুদ্ধের পর সে আর তার লোকেরা ভোল পাল্টে তারা বাদ্যত নিজেদের মুসলিম বলে দাবি করতে থাকে এই কারণে রসুল সাল্লাহু আলিহাস্লাম ইবিন উবাইর সাথে সরাসরি শত্রুতা এড়িয়ে গেছেন বরং ধৈর্যের সাথে তাকে সামাল দিয়েছেন এর পেছনে দুটো কারণ ছিল প্রথমত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 আল্লাহ রসুল পুরো একটি গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন শুধুমাত্র একজন মুসলিম নারীর সম্মান রক্ষার্থে মুসলিম নারীর ইজত ও অধিকার রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাহ আলহিউসালের এই একটা সিদ্ধান্ত থেকেই বোঝা যায় আজকে মুসলিম বিশ্বে কত বোন কেঁদে চলেছেন অথচ সারা দেওয়ার কেউ নেই যেন দুনিয়া থেকে পুরুষ মানুষ উঠে গেছে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 এই প্রসঙ্গে উবাদা এ ঘটনা উল্লেখযোগ্য রসুল সাহাবি উবাদা এবেন সামিদ সময় ইহুদিদের বন্ধু ছিলেন এই ঘটনার পর তিনি নিজ থেকে গিয়ে রসুলকে বললেন হে আল্লাহ রসুল আমার আনুগত্য তো আল্লাহ তার রসুলের প্রতি আর মোমিনদের প্রতি আমি ওইসব কাফিরদের সাথে সম্পর্ক ছেদ করলাম যত যাই হোক তাদেরকে আমি সমর্থন করব না মুনাফিক আবদুল্লাহ এবিন উবাই তখন উবাদাকে বলল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 ুহ্লীন অমনূল তহিদুহুদ সৌলিয় বাগবুম অউলিয়মী হুম ইন্স ইন্হ মিহুম ইহ ল দিল কৌম্বলিমী ফতরী নীি পুলু বিহী মর বুইউ সৌ নফিপুলকলুণ নক্ষ হে ইমানদার লোকেরা তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না এরা নিজেরা সময় একে অপরের বন্ধু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 হাবি কমুহম ফ্ল দীন আনুময়ী অর্দমিং খুম দীনি ফ সৌ ফিল্ল হু বিক ফসতি হু বিকোমিউিব্বু হুম ওয়ু হেব্বদিলতি আদিলতিমুকি না ইজ্জতি নাল কফি নু জু নিসি সবিল তখন ইমানদার লোকেরা বলবে এরাই কি ছিল সেসব মানুষ যারা আল্লাহ তালার নামে বড় বড় শপথ করতছে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে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 অভ্যন্তরীণ রাজনীতি অর্থনৈতিক পলিসি শিক্ষা শিক্ষাব্যবস্থা সমনীতি সবই আন্তর্জাতিক বা আঞ্চলিক কুফরী শক্তির হাতে জিম্মি অন্যদিকে মদিনার রাষ্ট্র ছিল একটি আদর্শিক রাষ্ট্র যার আদর্শ ছিল ইসলাম এই রাষ্ট্রের মিশন ছিল মুসলিমদের প্রতিরক্ষা নিশ্চিত করা আল্লাহ আল্লাহতালার সার্বভৌমত্ব নিশ্চিত করা সমাজে ইসলামী বিশ্বাস ও মূল্যবোধকে লালন করা এবং ইসলামকে পৃথিবীর সমস্ত স্থানে ছড়িয়ে দেওয়া এই রাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদী ভীষণ ছিল আর তাই শুরু থেকেই এই রাষ্ট্রকে সার্বক্ষণিক সামরিক তৎপরতায় ব্যস্ত থাকতে হয়েছে এই রাষ্ট্র সত্যিকার অর্থেই মুসলিমদের একটি স্বাধীন রাষ্ট্র ছিল এই রাষ্ট্রের প্রধান ছিলেন আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম এবং তারপরে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন একে একে চারজন খলিফা আবু বকর অমার ওসমান এবং আলী রাদেল আনহুম তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না তারা কোন পরাসক্তির তোয়াক্কা করতেন না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 রসল্লা আলিমের গোয়েন্দা বিভাগ জানতে পারে যে বনু সালিম গোত্র মুসলিমদের উপর আক্রমণের ষড়যন্ত্র করছে তাই রসলাসম আকস্মিকভাবে দুইশ জন মুজাহিদ নিয়ে তাদেরকে আক্রমণ করে এখনকার পরিভাষায় এই ধরনের হামলাকে বলা হয় প্রি এম টিভি স্ট্রাইক হামলা চালানোর আগেই তাদেরকে হামলা করে বসা বনু সালিমের এলাকাটি ছিল বর্তমানের পাহারাইনে এই অভিযানে তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি বন সালিম গোত্র পাঁচশো উঠ রেখে পালিয়ে যায় উঠগুলো মুসলিমদের মাঝে গণিমত হিসাবে ভাগ করে দেয়া হয় প্রত্যেকের ভাগে দুটো করে উঠ পড়ে এই অভিযান চলাকালীন সময় মোদিনার অস্থায়ী প্রশাসক ছিলেন সিবা এবেন উরফুতাহ অথবা ইবেন উম্মে মাহতুম রাদু দ্বিতীয় অভিযান গাজওয়া আসেক বদরের যুদ্ধে পরাজিত হওয়ার লজ্জা মোচন করার জন্য কুরায়েশা সিদ্ধান্ত নেয়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 রসল সালিমের গোয়েন্দা বিভাগ তথ্য লাভ করেন সাড়ে চারশো মুজাহিদের সমন্বয়ে শত্রুপক্ষের এক লোককে গ্রেফতার করা হল তাকে ইসলামের দাওয়াত দেয়া হলে সে মুসলিম হয়ে যায় ওদিকে রসল সাল্লু আলহিহাস্লামের সেনাবাহিনী আসছে খবর পেয়ে গোত্র দুটো আশেপাশের পাহাড়ি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যায় এরপরও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 দাসুর তোমাকে এখন আমার হাত থেকে কে রক্ষা করবে বলতো মুহূর্তের মাঝে দৃশ্যপট বদলে গেল দসুর ভরকে যায় দাসুর বুঝতে পারে তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন প্রিয়ত রসুল সে রসুল সাল্লু আলহিউলামের কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে আল্লাহ রসুলও তাকে মাফ করে দিলেন দাসুর এরপর মুসলিম হয়ে যায় এবং অঙ্গীকার করে কখনো সে মুসলিমদের সাথে যুদ্ধ করবে না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 তাই আমি সাক্ষ্য দিলাম যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর আল্লা রসুল আল্লাহ আমি আর কোনদিন তাদের সাথে যুদ্ধ করব না এই লোকটি ছিলেন আসলে জিবলি সালাম ঘটনাটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি মৌচা দশ গোত্রের লোকদের ইসলামের দাওয়াত দিলে অনেকেই মুসলিম হয়ে যায় চতুর্থ অভিযান সারিয়া আমরা আগেই বলেছি কুরাইশতে দুটো বাণিজ্যিক রুট ছিল একটি ছিল সিরিয়াগামী আর একটি ছিল ইয়েমেন গামী মুসলিমদের সাথে সংঘাতে জড়িয়ে পড়বার পর মক্কা থেকে সিরিয়াগামী বাণিজ্য পথটি অনিরাপদ হয়ে পড়ে কেননা তার কাছে ছিল মদিনা এই কারণে কুরাইশরা ভিন্ন একটি পথে তাদের ব্যবসায়িক পণ্য বহনে চিন্তা করে তারা নজদ হয়ে এবার সিরিয়া প্রবেশের একটি পথ বের করে যদিও সেটা ছিল বেশ খরচ সাপেক্ষ তাদের এই নতুন পথে হানা দিতে রসুল্লাহ সাল্লু আলী ওসালাম জাইদ এবেন হারিসারাদ আনহুর নেতৃত্বে একশো মুসলিম বিশিষ্ট সারিয়া প্রেরণ করেন তারা সফলভাবে কোরাইশ কাফেলা আক্রমণ করেন কাফেলা প্রহরীরা পালিয়ে যায় আর মুসলিমরা কাফেলা দখল করে নেয় অভিযানটি সংঘটি হয় আরবের কেন্দ্র নজদ এলাকার স্থানে। পঞ্চম অভিযান, বা বাহরান। হিজরি তৃতীয় বর্ষে পরিচালিত এই অভিযানটি সংঘটিত হয়েছিল সেই বনুসালিম গোত্রের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মুসলিমরা বদরের ইমিডিয়েটলি পরেই কুদুরায় হামলা করেছিল কিন্তু এবারও তারা পালিয়ে যায়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 বদরযুদ্ধে মুসলিমদের জয়ে শোকাহত কবি কা বিবিন আশরাফ অস্ত্র হিসেবে বেছে নিল কবিতার ভাষা সে বলে বেড়াতে থাকে মহান কুরাইসদের এভাবে পরাজিত হবার চাইতে মরে যাওয়াই ভালো ছিল কবিতার মাধ্যমে সে রসল্লাহ সাল্ল আলী ওয়াসালাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবাইকে খেপিয়ে তুলত মক গিয়ে কুরাইসদের সাথে সময় কাটাত তাদের দুঃখের সঙ্গী হত প্রতিশোধ নেবার জন্য উদ্বুদ্ধ করত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 একজন ইহুদি হিসেবে কাব ভালো করে জানত যে মুশ্রিকদের আলী হাসালাম প্রথমে বেছে নেন এই কাজের জন্য যোগ্য সাহাবি হাসানি বিন সাবিত ছিলেন মুসলিমদের মাঝে সেরা কবি হাসানি বিন এমন সব ব্যাঙ্কাত্ম কবিতা লিখলেন যে মক্কার লোকেরা একে একে সবাই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 যেমন ছোট কুকুর ছোট কুকুরের জন্য চিৎকার করে কাঁদে অর্থাৎ হাস্তানি বিন সাবিত খুবই তীক্ষ্ণ আর বিদ্রুপের ভাষায় কবিতা লিখে কাবকে আক্রমণ করেছিলেন ক্যাবের চরিত্র হনন করে সকলের সামনে খুব জঘন্য আর বাজে চরিত্র হিসেবে তুলে ধরছিলেন যার ফলে সে মক্কার যে বাড়িতেই আশ্রয় নিত সে বাড়ি থেকেই তাকে বের করে দিচ্ছিল এভাবে সে মক্কা থেকে চলে আসতে বাধ্য হয় তৎকালীন আরবে কবিতায় ছিল মিডিয়া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 মাসলামা এসব কথা বলে কাব বিন আশরাফের আস্থাভাজন হবার চেষ্টা করছিলেন কাব বলল সবাই তো শুরু আল্লাহর কসম করে বলছি ওই লোক তোমাদেরকে অতিষ্ঠ করে তুলবে তার শেষ আমি দেখেই ছাড়ব কিন্তু যেহেতু এখন তাকে মেনে চলেছি এখনই তার সঙ্গ ত্যাগ করা মনে হয় ঠিক হবে না সে যাই হোক আমি তোমার কাছে কিছু খাবার ধার চাই এই ধরো দু এক ওয়াসা খোলেই চলবে কাব বলল ঠিক আছে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 তোমার কাছে কিছু অস্ত্র বন্ধক রাখি কাব রাজি হল বলল আচ্ছা ঠিক আছে তাই করো রাজেন দুধ ভাই আবু নাইলাও কাবের কাছে গিয়ে রসুল্লাহ আলহামের ব্যাপারে একইভাবে ক্ষোভ প্রকাশ করতে লাগলেন এই যে এক লোক মোহাম্মদ তার কারণে আজ আমাদের যত দুর্ভোগ আরব আমাদের বিরুদ্ধে এক হয়েছে আমাদের সব বন্ধ হয়ে গেছে পরিবার পরিজন ধ্বংস হতে চলেছে জীবন অতিষ্ঠ হয়ে গেছে ছেলেমেয়েরা দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে কাব বলল আল আশরাফে ছেলে আমি পরিস্থিতি যে এই পর্যায়ে গড়াবে তা কি আমি তোমাদের বলিনি রসুল্লাহ সাল্লু আলি ওসলামের বিরুদ্ধে এসব কথাবার্তা বলে আবু নাইলাও কাবের কাছে বিশ্বস্ত হবার চেষ্টা করছিলেন তিনিও কাবের কাছে কিছু অস্ত্রে বিনিময়ে খাবার কেনার চুক্তি করলেন সেই সাথে আরও কিছু বন্ধুকে নিয়ে আসতে চাইলেন বলেন যে তারাও অস্ত্র বন্ধক রেখে কিছু খাবার নিতে চায় কাব রাজি হল সেদিনের মতো তিনি চলে গেলেন ফিরে এলেন পাঁচ জনের একটি দল নিয়ে দিনটি ছিল তৃতীয় হিজড়ি চোদ্দই রবিউলা রসুল্লা সাল্লু আলী ওয়াস্লাম তাদেরকে বাকিয়াল গারকাত পর্যন্ত এগিয়ে দিলেন তাদের মিশন সফল হবার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আবনায়লা কাবের বাসায় এসে তাকে ডাক দিলেন কাব তখন সবে মাত্র বিয়ে করেছে তার সদ্যবিবাহিতা স্ত্রী রাতের অন্ধকারে আবুন আইলা ডাক শুনে ভয় পেয়ে গেল স্বামীকে বলল কোথায় যাচ্ছ তুমি কাব বলল আমার ভাই আবু নাইলা আমাকে ডাকছে সে বলল তুমি যেও না মনে হল এই কণ্ঠস্বর থেকে যেন রক্ত ঝরে পড়ছে আরে না তুমি কোনো চিন্তাই করো না ও আমার ভাই আবুন আইলা যার পৌরুষ আছে সে বর্ষার লড়াই সারা ভয় করে না বুঝলে নতুন স্ত্রীর কাছে নিজেকে বিশেষ কিছু একটা প্রমাণ করতে গিয়ে কাব নিচে নেমে এলো।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 আমি কি তোমার এই নিতে পারি অবশ্যই পারো কাব বলল মাসলামা কাবের চুল ধরে সুখ্রাণ নিলেন দলের অন্য সদস্যদের তিনি আগেই বলে রেখেছিলেন তিনি সংকেত যেন তারা একযোগে কাবের উপর ঝাঁপিয়ে পড়েন কিছুক্ষণ হাঁটার পর মোহাম্মদ এ মাসলামা আবার গন্ধশোকে দেখতে চাইলেন কাব এবারও রাজি হল এইবার তিনি সুযোগ মতো তার মাথা জাপটে ধরলেন অন্যদেরকে ডেকে বললেন আসো তোমরা বাকিরাও এগিয়ে এলেন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 তাকে কোলে করে মোদিনা নিয়ে আসতে হয় মোদিনার উপকণ্ঠে পৌঁছেই তারা দেখা পেলেন রসলার রসুল্লাহ সাল আলহাম মিশনের সাফল্য দেখে খুশিতে বললেন এই মুখগুলো উজ্জ্বল হোক আর তারাও বললেন আপনার চেহারাও উজ্জ্বল হোক ইয়া রসল্লাহ রসুল্লাহ সাল্ল আলহিউসালাম এগিয়ে এসে আহত সাহাবীর ক্ষতস্থানে হাত রাখলেন সঙ্গে সঙ্গে তিনি আগের মতো সুস্থ হয়ে গেলেন এখন কাবিন আশরফের হত্যা থেকে আমরা কি কি শিক্ষা পাই আশরাফকে হত্যা দায়িত্ব নেয়ার পর মোহাম্মদিনা দুশ্চিন্তায় তিন দিন কিছু খেতেই পারেননি এই খবর রসুল্লাহ আলহামের কাছে পৌঁছলে তিনি বললেন মোহাম্মদা কি হয়েছে তোমার তিনি জবাব দিলেন হে রসুল আমি তো আপনাকে কথা দিয়েছি কিন্তু জানি না সে কথা আমি রাখতে পারব কিনা মুহম্মদ বিন মাসলামা খুবই উদ্বিগ্ন ছিলেন ভয় পাচ্ছিলেন এমনটা নয় বরং রসলুল্লাহসাল্লু আলিউসালামের দেয়া মিশন সফলতার সাথে সম্পন্ন করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত ছিলেন চিন্তায় উদ্বেগে তিন দিনের জন্য খাওয়া দাওয়া বন্ধই হয়ে যায় এটাই বলে দেয় সাহাবিরা তাদের কাজের ব্যাপারে কতটা নিবেদিত ছিলেন তারা রসলাস আলিহাস্লামের কোন আদেশকে হালকাভাবে নিতেন না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 ভালো কাজে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে চাই করি না কেন ছোট হোক বা বড় হোক যেন তেনভাবে না করে সুন্দর ও রূপে করা যায় এবং একই সাথে দরকার নিজেদের করা প্রতিজ্ঞা পূর্ণ করার ব্যাপারে সচেষ্ট হওয়া কথা না রাখা মুনাফিকদের লক্ষণ দুই নম্বর পয়েন্ট ঘটনার প্রতিক্রিয়া আবু দাউদের একটি বর্ণনা অনুসারে এই ঘটনার পর ইহুদি এবং মুশরিকরা খুব ভয় পেয়ে যায় তারা পরদিন সকালে এসে রসুল্লার কাছে এসে বলে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 কাককে কোন পন্থায় এবং কেন হত্যা করা হয়েছিল সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে পরদিন সকালে ইহুদিরা মুশ্রিকদের সাথে নিয়ে রসুল্লাহু আলী আসলামের কাছে এসে বলল আমাদের নেতাকে গত গুপ্ত হত্যা করা হয়েছে অথচ আমরা জানি সে কোন অপরাধ করেনি তখন রসুল্লাহ আলীদের বললেন যদি সে অন্যদের মতো চুপ থাকত তাহলে তাকে হত্যা করা হত না কিন্তু সে আমাদের কষ্ট দিয়েছে তার কবিতার মাধ্যমে আমাদের ব্যঙ্গ করেছে তোমাদের মধ্যে কেউ যদি একই রকম কাজ করে তাহলে তরবারি দিয়েই আমরা তার সাথে বোঝাপড়া করব অর্থাৎ ইহুদি ও মুশিকদের অভিযোগ ছিল কেন রাতের আধারে হামলা চালিয়ে অতর্কিতে কাতকে হত্যা করা হয়েছে তারা এই হত্যাকাণ্ডকে চুক্তিবিরোধী এবং বিচার বহির্ভূত হিসাবে সাব্যস্ত করতে চাইছিল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 আল্লাহ ও তার রসুলকে কবিতা এবং সম্মান হানির মাধ্যমে কষ্ট দেবে তার জান মালের কোন নিরাপত্তা থাকে না পয়েন্ট সামরিক অপারেশনে দেওয়ার বৈধতা। কাছে মনে হয়েছিল। মিথ্যার আশ্রয় নিয়ে শত্রুর আস্থাভাজন হতে পারলে এই অপারেশনটি সফলভাবে করা যাবে তাই তিনি মিথ্যা বলার অনুমতি চেয়েছিলেন এবং রসুল্লাহ সেটার অনুমতি দিয়েছিলেন এই থেকে বোঝা যায় মাসলামা।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 নিজেই মেয়ের প্রস্তাব নিয়ে গেলেন উসমান তার প্রস্তাব ফিরিয়ে দিলেন বললেন তিনি এখন বিয়ের কথা ভাবছেন না অমার রাজেলা আনহু কিছুটা মনক্ষুণ্ণ হলেন এরপর তিনি গেলেন আবু বকর রাদ আনহুর কাছে আবু বকর তার প্রস্তাবের জবাবে হ্যাঁ না কিছুই বললেন না অমার আরও রেগে গেলেন এর কিছুদিন পর আল্লাহ রসুল্লাহ নিজেই প্রস্তাব পাঠিয়ে হাফসাকে বিয়ে করে নেন হাফসা এভাবে হয়ে গেলেন ওম মাহাদ মো একজন তখন আবু বকর এসে উমারকে বললেন তুমি নিশ্চয়ই আমার উপর রাগ করেছিলে কারণ আমি তোমাকে হ্যাঁ না কিছুই বলেনি তাই না উমার বললেন তাই। তখন বিষয়টা করলেন বললেন আমি আল্লাহ রসুলের মুখে হাফসার কথা শুনেছি আমি আল্লাহ রসুলের কোন গোপন খবর প্রকাশ করতে পারি না তাই চুপ ছিলাম যদি আল্লাহ রসুল্লাহ আলহিমাম হাফতাকে বিয়ে না করতেন তাহলে আমি তাকে বিয়ে করে নিতাম অর্থাৎ আবু বকর জানতেন যে আল্লাহ রসুল্লাহ আলী হাফসাকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী ছিলেন আর এই কারণে তিনি হ্যাঁ না কিছুই বলেননি এখানে একটা বিষয়ে খেয়াল করার মতাবিদের উদার চেতা আচরণ যোগ্য পাত্র পেলে তারা নিজেরাই নিজেদের মেয়ের বিয়ের প্রস্তাব তুলতেন এ নিয়ে তাদের মধ্যে কোন রকম অহংবোধ বা অযথা সংকোচ কাজ করত না দ্বিতীয় বিয়ের ঘটনাটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহু আলিউসালামের নিজের মেয়ে ফাতিমা আনহা আনহার সাথে আলী রাদহ বিয়ে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 কি খবর আলী কিছু বলবে নাকি কিন্তু আলী এবারও চুপ করে থাকলেন কিছুই বললেন না নবিজি তখন নিজ থেকে বললেন তুমি সম্ভবত ফাতিমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছ তাই না আলী বললেন জি নবীজি তখন বললেন আচ্ছা মোহরণা আদায় করার মতো কিছু আছে তোমার আলী রেল আহু বললেন না আল্লাহ রসুল সেরকম তো কিছু নেই রসুল্লাহ আলী আসালাম বললেন তোমার একটা বর্ম আছে না ওতেই চলবে আলী সেই বর্ম দিয়ে আদায় করলেন বিয়ে হয়ে গেল আলীর সাথে বিয়ে উপলক্ষে গিফট দিলেন কিছু ভেলভেট রান্নার কিছু সামগ্রী আর ইস্কির ঘাস দিয়ে ভর্তি একটা চামড়া সুগন্ধি বালিশ ব্যাস এতটুকুই রসল নিজে যেমন অনারম্বর জীবনযাপন করতেন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 আসুফার অধিবাসীরা নাখে আছে আমি তোমাদেরকে কিভাবে একটা সেই টাকা দিয়ে পেছনে খরচ করব কিছুক্ষণ পর তিনি তাদের রুমে গেলেন তাদেরকে বললেন তোমরা আমার কাছে যা চেয়েছো। তার থেকেও ভালো কিছু আমি তোমাদেরকে দেব আমি তোমাদেরকে দিচ্ছি এমন কিছু যা জিব্রিল আমাকে শিখিয়েছেন প্রত্যেক সালাতের পর তোমরা দশ বার সুফানল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ এবং দশ বার আল্লাহু আকবর পড়বে আর যখন ঘুমাতে যাবে তখন তেত্রিশ বার সুফায়ানুল্লাহ তেত্রিশ এবং চৌত্রিশ বার আল্লাহবর পড়বে আল্লাহ আলী ছিলেন একজন রাষ্ট্রপ্রধান তিনি চাইলে একটা দাস তার মেয়ে আর তার মেয়ের স্বামীর কাজের সুবিধার জন্য সেটা করেননি তিনি মসজিদের ক্ষুধার্ত মানুষগুলোর কষ্টের কথা আগে ভেবেছেন আলী ফাতিমার কষ্ট হচ্ছিল সত্যি কিন্তু অন্তত তারা না খেয়েছিলেন না আল্লাহ রসুল সাল্লাহু আলহিহাসাল্লাম এভাবেই শিক্ষা দিয়েছেন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 আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে আমরা ইনশাল্লাহ নিয়ে আলোচনা শুরু করবো আলি আসহাবি সালাম আলহামদুলিল্লাহ রেইনড মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন কমিয়া ইউটিউব www.youtube.com dot youtubeube dot org two